انني من সোলিহা السلام সোলিহ মুসলিম রহমতুল্লাহ বাক ইসমিল্লা রহমান সমস্ত আলি আল্লাহমারিক আলী আমাদের দর্শের বিষয়বস্তু ছিল ইমান সম্পর্কে গত সপ্তাহে ইমানের শাখা সম্পর্কে আলোচনা করে শেষ করেছিলাম मान हिंदर को स्तर द्वित स्तर ईमानर तीन स्तर उल्लेख करहमतुल्लासलम ईमान एहसान तो दिन द्वित स्तर हमान और ईमान सम्पर्क जेमन एर आगे ये दर्शे बार बार बोले जकर তারপর ইমানের আলোচনা শুরু করে ইমানের শাখা গুলির কথা শাখা সম্পর্কে ইমানের কতটি শাখা রয়েছে সত্তরের অধিক শাখা রয়েছে সব সবচাইতে উঁচু শাখা ফ আলহা হম কি হ্যাঁ সব উঁচু শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরানো আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা তাহলে এই ইমানের শাখার কথা এর আগে উল্লেখ করা হয়েছে द्वित विषय रही सम्पर्क इमान रोकन इमान गुलर जमा हमकान अर्थात इमान खुटी स्तम्भ इमान स्तम्भ एमान शाखा कि पार्थक्य बरबी भाषा बोल सबल ईमान ईमान शाखा प्रशाखा और अर्कानुलमान येटी विषय पार्थक्य की बुझार प्रयोजन रही ইমানের শাখার কথা বলতে গিয়ে সর্বোচ্চ শাখা এবং সর্বনিম্ন শাখা বলা হয়েছে আর শাখা সত্তরের বেশি বলা হয়েছে পক্ষান্তরে ইমানের স্তম্ভ বলতে গিয়ে কয়টি বলা হয়েছে ছয়টি ইমানের আর কান বা ইমানের খুঁটি স্তম্ভ হচ্ছে ছয়টি তাহলে যখন এখানে ছয়টি ওখানে সত্তরের বেশি তাহলে নিশ্চয় দুটি আলাদা আলাদা বিষয় এক বিষয় নয় পার্থক্য এবং খুব সুন্দর কথা তা হচ্ছে যে ইমানের শাখাগুলিতে অন্তরের কাজও সামিল আছে এবং বাহ্যিক আমল গুলিও আছে ইমানের শাখায় অন্তরের কাজও সামিল আছে আর বাজিক আমল জাহেরি আমল ও সামিল আছে এই দেখা যাচ্ছে ওই হাদিসটিতে যে হাদিসে বলা হয়েছে যে ইমানের সত্তরের বেশি শাখা রয়েছে সর্বোচ্চ শাখা বলা হয়েছে আপনি জবান দিয়ে আসাদ সর্বনিম্ন যে শাখা বলা হয়েছে সেটি হচ্ছে কষ্টদায়ক বস্তু সারানো সেটি হচ্ছে বাহ্যিক আমল রাস্তায় কাঁটা পড়ে আছে রাস্তায় ময়লা আবর্জনা পড়ে আছে রাস্তায় গাছ পড়ে আছে ইত্যাদি কষ্টদায়ক বস্তু পড়ে আছে আমল বলা তাহলে এখানে ইমানের শাখা বলে ইমানের বাহ্যিক আমল গুলিকেও সামল করা হয়েছে এর দ্বারা আর একটি বিষয় বোঝা গেল যে ইমানের সম্পর্ক যদিও অন্তরের সাথে কিন্তু শুধু অন্তরের কাজ দিয়ে ইমান সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত বাজ্যিক জাহেরি আমলগুলি গুলি সম্পূর্ণ না করবে তাহলে নামাজ না হলে ইমান নেই যদি বাজি আমল রোজা না হলে ইমান নেই বা ইমান অসম্পূর্ণ জাকাত নেই জাকাত বাজি আমল ইমান নেই অসম্পূর্ণ ইমান হজ নেই ইমান নেই অসম্পূর্ণ ইমান পর্দা নেই অসম্পূর্ণ ইমান যদি এগুলি সম্পর্ক হচ্ছে বাজ্যিক আমলের সাথে ইমানের শাখাগুলি সম্পর্ক হচ্ছে ভিতরের আমল এবং বাইরের আমল সবগুলির সাথে আর ইমানের আর কান যেখানে বলা হয়েছে বা স্তম্ভ বলা হয়েছে ছয়টি এগুলির সবগুলি সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে এবং দিনের মৌলিক বিষয়গুলির সাথে তাতে শাখা প্রশাখাগুলি নাই দিনের মৌলিক বিষয়গুলি রয়েছে যেগুলিকে বলা হয় আকিদার ভাষা অসুলুল আকিদা বিশ্বাসের বুনিয়াদি বিষয়গুলি যেগুলি বিশ্বাস করতে হবে এবং মৌলিক বিষয় বিশ্বাসের আর এই মৌলিক বিষয়গুলি এই স্তম্ভ গুলির উপর বাকি ইমানের শাখা প্রশাখা গুলিকে আপনাকে ইমানের শাখা প্রশাখাগুলি সাজাবেন কিসের ওপর আর কানুল ইমানের উপর ইমানের স্তম্ভগুলির উপর ইমানের খুঁটিগুলি স্তম্ভ যদি ঠিক না থাকে নড়বড়ে থাকে দুর্বল থাকে শাখা প্রশাখা যত সুন্দর থাক কাজে আসবেন। যেমন উদাহরণস্বরূপ আপনার আল্লাহর প্রতি মান না থাকে আর মুখে যদি বলেন কোন কাজ আসবেন যদি আল্লাহ না থাকে তকদির প্রতি বিশ্বাস যদি না থাকে আর যেন কাজ করছেন মানুষের সেবা করছেন মাতা পিতার খেদমত করছেন রাস্তা ঘাট তৈরি করছে রাস্তাঘাট বানবনায় কেটে গেছে বর্ষা বৃষ্টিতে কেটে গেছে তাড়াতাড়ি রাতারাতি রাস্তাঘাট তৈরি করে দিল কিন্তু ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে তা ঠিক নেই তাহলে আসবে না এটা কি বললাম যে ইমানের যে স্তম্ভ শাখা প্রশাখাগুলিকে নামাজ রোজা হাকাত কষ্টদায়ক বস্তুকে সরানো লজ্জা করা যতগুলি যতগুলি ভালো কাজ সবগুলি ইমানের শাখা সামিল হবে সত্তরের বেশি তার মধ্যে गुली, नेक सबगुली ने चले आसमान सम्पर्क शाखा स्तम्भ सम्पर्क पार्थक्य कथा लेखक रोकन गांच टी नये और सातट ना पांच टीभ्रांत भूल कर कारो शमान स्तम्भ हम इसलाम स्तम्भ पांच ইসলাম আর ইমানে আবার একাকার করে দেবেন না যাতে গোলমাল না হয়ে যায় আপনার ইসলামের স্তম্ভ পাঁচটি এতে কোন দিমতাম ইসলামের সংগাদি থেকে হাদিস আসছে শেষ দিকে আর ইমানের স্তম্ভের কথা নবী সাল্লাম ছয়টি উল্লেখ করেছেন পাঁচটিও নয় অর্থাৎ তকদিরকে বাদ দিয়ে নয় আর সাতটিও নয় যা অনেকে বলে থাকে বা আমাদের দেশে মুখস্ত করানো হয়ে থাকে সেটি আলাদা কিছু সেটি রাতের অন্তর্ভুক্ত অর্থ হচ্ছে তসদিক বিশ্বাস করা আর বিশ্বাস হয় কি দিয়ে মুখ দিয়ে না দিয়ে তাহলে ইমানের যে বুনিয়াদী বিষয়গুলি বা স্তম্ভ গুলি সম্পর্ক অন্তরের সাথে হৃদয়ের সাথে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার জন্য চারটি বিষয় জরুরি আল্লাহর প্রতি যদি বিস্তারিত আলোচনা করা যায় তাড়াতাড়ি কারণ আল্লাহর প্রতি অন্যান্য যে ইমানের প্রত্যেকটির ওপর অলরেডি আমাদের বক্তব্য আছে যেকোনো ইমানের ছয়টি স্তম্ভের ওপর বক্তব্য আছে আল্লাহর প্রতি ইমানের একটি বক্তব্য আছে মালায় কা ফেরিস্তার প্রতিমানের বক্তব্য আছে অমিলা আফিরে অলকাদের খাই তকদিরের প্রতি তো কয়েক মাস আগে বক্তব্য হয়েছে সুতরাং যারা বিস্তারিত জানতে চাইবেন এক একটি স্তম্ভের এক একটি করে আলোচনা আছে সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন আমাদের